আবদুল্লাহ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে আজ জাতির ঘটনা বর্ণনায় ফাহাল মিন মুদ্দাকিরিন আয়াতটি পড়তে শুনেছি